আলোচিত হবে পৃথিবীর আগের পর্বে আমরা আলোচনা করেছিলামের মাদানী জীবনের প্রথম দিকের কিছু ঘটনা নিয়ে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 তিনি উমাইয়াকে কাবা তা অফ করার জন্য সুবিধাজনক সময়ের ব্যাপারে জিজ্ঞেস করেন তিনি চাচ্ছিলেন কাবা লোক কম থাকবে এরকম একটা সময়ে তা অফ করতে উমাইয়া ভর দুপুরে সা আদিবেন ওয়াজকে নিয়ে বের হলো তা করতে কারণ সে সময়টায় লোকজন কম থাকে কিন্তু সব সমস্যার নাটের গুরু আবু জাহেল তাদের দেখে ফেলল সে উমাইয়াকে জিজ্ঞেস করল তোমার সাথে থাকা লোকটিকে। কে উমাইয়া বলল সে হল সা আদেবেন ওয়াজ সা আদেবের মোয়াজ বেশ পরিচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি ছিলেন আওয়াজ গোত্রের প্রধান আবুজাহ সা আদকে বলল যে লোকগুলো নিজেদের ধর্ম ত্যাগ করে চলে গেছে তাদের তুমি আশ্রয় দিয়েছ আর এই মক্কা এসে তুমি নিরাপদে ঘুরে বেড়াচ্ছ এ কী করে সম্ভব তুমি তো দাবি করেছ তুমি নাকি ওদেরকে সাহায্যও করবে সোনম আজ যদি তোমার সাথে আবু সফওয়ান অর্থাৎ উমাইয়া না থাকতো তবে তুমি নিরাপদে ঘরে ফিরতে পারতে না।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 আবুজাহেল মক্কার পররাষ্ট্রনীতিতে একটি পরিবর্তন আনল আর তা হল মোদিনা থেকে এখন মক্কায় কেউ আসতে চাইলে তাকে মক্কার আমান নিয়ে আসতে হবে এর মাধ্যমে সে যে কুরাইশরা এখন মোদিনাকে শত্রু রাষ্ট্র হিসেবেই দেখছে কুরাইশের পক্ষ থেকে হুমকির ঘটনা কেবল একটি নয় রসুল্লাহ আলহিম মোদিনা হিজরত করার পরপরই কুরাইশরা আবদুল্লাহ বিন উবাইয়ের কাছে একটি চিঠি লিখে বলে।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 আর তাদের দুর্বলতা হচ্ছে তাদের গোত্র আর এভাবে মাদানী জীবনের একদম প্রথম দিকে রসুল্লাহ খুব সহজভাবে এই সরযন্ত্র বাঞ্চাল করতে সক্ষম হন মোদিনা ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে বিদ্রোহের সুযোগ সন্ধানী গোষ্ঠীর উৎপাত এবং বহিশত্রুর আক্রমণের সম্ভাবনা এই দুই মিলিয়ে মোদিনার প্রথম দিকের সময়তে ছিল অনিশ্চয়তা অনিরাপত্তা ও আশঙ্কায় ঘেরা যদিও মোদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু তবুও রসুল্লাহ আলী ও মুসলিমরা মদিনাতে সম্পূর্ণ নিরাপদ ছিলেন না একটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি মদিনা কতটা অনিরাপত্তায় ভুগছিল এক রাতের ঘটনা রসুল্লাহ আলী কিছুতেই ঘুমাতে পারছিলেন না তিনি চাচ্ছিলেন কেউ যেন তাকে সারা রাত পাহারা দেয় এই হাদিসটি বর্ণনা করেছেন উমুল মোমিন আইসর আনহা তিনি বলেন আল্লাহ রসুল্লাহ আলী এক রাতে বিছানা শুয়ে বলছিলেন মোমিনদের মধ্যে কি কেউ এমন আছে যে সারা রাত আমাকে পাহারা দেবে আয়সা বললেন আমরা অস্ত্রের আওয়াজ শুনতে পেলাম রসুল্লাহ সাল্লু আলহিম জিজ্ঞেস করলেন কে তুমি তখন সাদ সিন আবি ওকাস রাদিয়া আনহু বললেন হে আল্লাহ রসুল আমি আপনাকে পাহাড়িতে এসেছি আয়সা রাজিয়া আহা বলেন সেই রাতে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে আমি তার নাক ডাকা শব্দ শুনতে পেছিলাম।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 আবার বদর উহুদ এগুলো ছিল সরাসরি শত্রুর সাথে মোকাবেলা সিরাতে সিরিয়াতে সংঘটিতকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয় গাজওয়া এবং বদর বা যুদ্ধকে বলা হয় গাজওয়ায় বদর বা গাজওয়ায় অহুদ অন্যদিকে আবু ওবায়দা ইবনুল জারিয়ার লঘু আনহুর নেতৃত্বে সামরিক অভিযানকে বলা হয় সারিয়া আবু ওবায়দা পার্থক্য হল যেসব অভিযানে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 যে কয়েকটি সামরিক অভিযান সংঘটিত হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি শুরুতেই গাজ আবুয়া রসুল্লাহ আলী সর্বপ্রথম যে গাজওয়ায় অংশ নিয়েছেন সেটি হল গাজওয়াত আবুয়া এই গাজওয়াতে কোনো যুদ্ধ হয়নি এই যুদ্ধে বনু দামরাগোত্রের সাথে মদিনা শান্তি চুক্তি হয় এরপর রসুল্লাহু আলীবেন হারিসের নেতৃত্বে সারিয়া পাঠান তিনি নিজে সেই অভিযানে অংশ নেননি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 যে আল্লা রাস্তায় প্রথম তিন নিক্ষেপ করি দ্বিতীয় হামজা বিন আবদুল মতালী ব্রাজেল আনহর নেতৃত্বে আরেকটি সারিয়া পাঠানো হয় এই অভিযানে ৩০ জন মুহাজিরকে পাঠানো হয় এবার তারা উঠে চড়ে অভিযানে অংশগ্রহণ করেছিলেন তারা কোরাইস্তের একটি কাফেলা আক্রমণ করার জন্য গিয়েছিলেন এই কাফেলাতে কোরাইসের প্রচুর সম্পদ ছিল এবং একসাথে অনেক রক্ষকও ছিল শেষ পর্যন্ত এই অভিযানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি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 মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম তাদের কাফেলা ও তাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে ঘটনা। আরও একটি গাজোয়া সংগঠিত হয়েছিল যার নাম গাজ একশো সদস্যের কোরআষদের একটি কাফেলা দখল করার জন্য এই অভিযান পরিচালিত হয় সেই কাফেলার নেতৃত্বে ছিল উমাইয়া বিন খালাফ আমাদের নিশ্চয় মনে আছে উমাইয়া বিন খালাফ হল সেই ব্যক্তি যে ছিল বিলাল রাজিয়াল্লা আনহুর সেই অত্যাচারী মনিব। কিন্তু মুসলিমরা কাফেলাটি খুঁজে পায়নি তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি গজরাত বা উসাইরাতেও একইভাবে একটি কাফেলা আটক করার জন্য সেনা দল পাঠানো হয় কিন্তু সেবারও কোনো যুদ্ধ বা সংঘর্ষ হয়নি তবে বনু বনুমদলিজ নামের একটি গোত্রের সাথে শান্তি চুক্তি স্থাপিত হয় ঘটনা। এরপরে ঘটে সারিয়া এসবিন আবি অভিযানে আট জন মুহাজির অংশ নেন সারিয়াটি পাঠানো হয় হিজাজে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 ইসলামের ইতিহাসে এই সারিয়া বেশ তাৎপর্য বহন করে একটি অল্প সংখ্যক সাহাবিকে তার সাথে পাঠানো হয় উদ্দেশ্য ছিল কোরআসের একটি কাফেলা আক্রমণ করা অভিযানের পূর্বে রসুল্লাহ আলহ্লাম আবদুল্লাহিনহাসের হাতে একটি চিঠি দিয়ে নির্দিষ্ট জায়গা যেতে বলেন সেখানে গিয়ে দুই দিন পর চিঠিটি পড়ার নির্দেশ দিলেন আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী আবদুল্লাহ এবেন জাহাজ রদুল্ল আনহু দুই দিন পরে চিঠিটি খুললেন এবং আলী নির্দেশ দিয়েছিলেন মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটা জায়গা যেতে চিঠিতে আরও লেখা ছিল অভিযানে প্রেরিত সাহাবিদের মধ্যে যারা স্বেচ্ছায় যেতে চায় তারা যেন আবদুল্লাহ এবিন জাহাজকে অনুসরণ করে অর্থাৎ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 আল্লাতলা এই ব্যাপারটি কিভাবে বিচার করবেন তা নিয়ে তারা খুব চিন্তিত হয়ে পড়লেন আবার এদিকে রসুল্লাহ আলিবাস্লাম অভিযানে বন্দী ব্যক্তি ও কাফেলার সম্পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন এতে অভিযানে অংশ নেওয়া মুজাহিদরা আরও বেশি চিন্তিত হয়ে পড়েন তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলেন অথচ তাদের দখলকৃত কাফেলার সম্পদ কেউ গ্রহণ করছে না বরং সবাই তাদের প্রতি নারাজ আর এদিকে কোরাইশরা এই ঘটনা থেকে ফায়দা লুটছিল এরপর সুরা বাকারার এই আয়াতটি অবতীর্ণ হয়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 আবদুল্লাহ ও তার লোকেরা যে কাজ করেছে অর্থাৎ পবিত্র মাসে যুদ্ধ করা অনেক বড় পাপ কিন্তু এর পরেই আল্লাহ মুসলিমদেরকে শিখিয়ে দিলেন কিভাবে এইসব ঘটনা সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে হয় আল্লাহ বলেন এই সাহাবারা যা করেছেন তা ভীষণ গুনাহের কাজ কিন্তু এর পরপরই আল্লাহতালা কুফবারদের দ্বারা সংঘটিত বড় বড় অপরাধগুলোর তালিকা ধুলে ধরলেন প্রথমত আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোরাইশের লোকেরা মানুষকে ইসলাম গ্রহণে বাধা দিত দ্বিতীয়ত কুফরি করা এটি হল আরও একটি বড় গুনের কাজ যা কোরাইশের লোকেরা অনবরত করেই যাচ্ছিল তৃতীয়ত মসজিদুল হারামের পথে বাধা দেওয়া মুসলিমদেরকে তখন মক্কায় যেতে দেয়া হতো না চতুর্থত সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা কুরাইশরা মুহাজিরদের মক্কা থেকে বের করে দিয়েছিল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 প্রোপাগান্ডা ছড়ায় আল্লাহ চেয়েছেন মুসলিমরা যেন কাফিকদের আরও বড় বড় অপরাধগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যেন তারা মুসলিমদের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে না পারে আব্দুল্লা জাহাজ ও তার সঙ্গীরা যখন দেখলেন আল্লাহ তালা কোরাইসের কৃতকর্মের ওপর বেশি আলোকপাত করেছেন এবং এই ব্যাপারে সব কিছু পরিষ্কার বলে দিয়েছেন তখন তারা স্বস্তি পেলেন এখন তারা আশা করছেন স্বীকৃতির এরপর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 সর্বপ্রথম যুদ্ধলব্ধ সম্পদ নেওয়া হয় এবং সর্বপ্রথম কোনো কাফেরকে হত্যা করা হয় এটা ছিল তাদের জন্য মর্যাদার বিষয় এই দুটো আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ আলীহাসাল্লাম কাফেলার সম্পদ ও দুইজন বন্দীকে গ্রহণ করলেন কুরাইশের লোকেরা এই দুইজন বন্দীকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেয়ার জন্য এসেছিল অন্যদিকে স্তারিয়ায় অংশ নেয়া দুই সদস্য তাদের উঠ খুঁজতে বের হয়েছিল তাই রসুল্লাহসাল্লু আলীহাসাল্লাম বললেন সারিয়ার ওই দুজন লোক ফিরে আসা না পর্যন্ত বন্দীদেরকে মুক্তি দেয়া হবে না আসলে রসুল্লাহ আলিবাস্লাম আশঙ্কা করছিলেন যে ক্রাইশা হয়তো তাদেরকে হত্যা করতে পারে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো শত্রুর হাতে ছেড়ে দেবে না যেভাবে দেন দেননি আমাদের রসুল্লাহ সাল্ল আলিবাস্লাম তিনি তাদেরকে কতটা ভালোবাসতেন তা তার এই কাছ থেকে বোঝা যায় অতপর সেই দুইজন মুসলিম সাহা এবেন আবি ওয়াকাস ও উত্তর আদিআলা ফিরে আসার পর রসুল দেন। বন্দীদের একজন আল এবং তিনি শহীদ হন আরেকজন বন্দী উসমান এ আল মহিরা মক্কায় চলে যায় এবং কাফের হিসেবে মৃত্যুবরণ করে এবার আলোচনা করা যাক এই সারিয়া অর্থাৎ সারিয়ায় থেকে আমরা কি কি শিক্ষা পাই তা পুরো সিরাজ জুড়ে প্রতিটি মিলিটারি অপারেশনে আল্লাহর আল্লাহ রসুল্লাহ আলীভাবে গোপনীয়তা অবলম্বন করেছেন যে কোনো অপারেশনের সফলতার সাথে গোপনীয়তার বিষয়টি জড়িত মদিনায় মুসলিমদের কিছু গোপন শত্রু ছিল যারা কুরাইসদের বিরুদ্ধে অপারেশনের খবর আগে থেকে জানতে পেলে সেই খবর কুরাইস্তের জানিয়ে দিতে পারে আলিহাস্লাম বিষয়টি জানতেন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 আসলে তাদের তথাকথিত প্রতিরক্ষা কোন প্রতিরক্ষা নয় বরং প্রতিরক্ষার নামে আগ্রাসন তারা এমনভাবে শব্দ বাছাই করে যেন শুনে মনে হবে তারাই হচ্ছে ভিকটিম বাস্তবতা হচ্ছে নাইন ইলেভেনের বহু আগ থেকেই আমেরিকা ও পশ্চিম বিশ্ব মুসলিম বিশ্বের সাথে যুদ্ধে লিপ্ত পশ্চিমা শক্তি বছরের পর বছর ধরে মুসলিম দেশগুলোতে দখলদারিত্ব চালিয়েছে এমনকি দখলদারিত্ব শেষ হয়ে যাবার পরেও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শোষণ করে আসছে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 কিভাবে একটি পরিস্থিতিকে সঠিকভাবে বিচার করতে হবে এবং কিভাবে কাফের মিডিয়ার প্রোপাগার জবাব দিতে হবে একজন দায়ের গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা উল্লেখ করছি তিনি বলেন কাফির মিডিয়ার প্রপাগান্ডার সামনে আমাদের কখনোই রক্ষণাত্মক হয়ে পড়া উচিত নয় বরং কৈফিয়ত দেয়ার চেষ্টা না করে ইসলামের এই সব শত্রুদের তাদের অপরাধের জন্য কাঠ করায় তোলা উচিত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 হয়তো ভালো নিয়োগ থেকেই রক্ষণাত্মক অবস্থানে গিয়ে নিজেদের নির্দোষ প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে তারা বলে দেখুন অল্প কিছু মানুষের কাজের জন্য আমাদের ভাবমূর্তি নষ্ট হতে যায় না আমরা শান্তিকামী মুসলমান ইসলাম নিরীহ মানুষ হত্যা কোনো ক্রমেই সমর্থন করে না এই সব কিছু গদবাধা বলি আওরে তারা যেন ইসলামকে কলঙ্ক মুক্ত করার চেষ্টা করে আগ বাড়িয়ে এসব কথা বলে নিজেদের ভাবমূর্তি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করাটা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 কোন মিডিয়াই সত্যের পক্ষে নেই একজন মুসলিমের জন্য এসব ব্যাপারে সতর্ক হওয়া অতি জরুরি যে কোনো কিছু শোনা মাত্র বিশ্বাস করা উচিত নয় আজকে ইসলামের শত্রুরা সেসব দায়ীদের হত্যা করেছে যারা সত্যিকারের ইসলাম প্রচার করছেন অথবা তাদেরকে কারাবন্দী করছে কিংবা হত্যার হুমকি দিচ্ছে সত্য উপস্থাপন করার চেষ্টা করলেই মুসলিমদের নিগ্রহের শিকার হতে হচ্ছে মুসলিমদের রক্ত হয়ে পড়েছে মূল্যহীন এই অবস্থায় মুসলিমদের দিকে কাফিরদের আঙ্গুল তোলার কোনো সুযোগ দেয়া যাবে না বরং মুসলিমদেরই উচিত কাফিরদের কৃত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধের তালিকা করে তাদের দিকে ছুড়ে মারা সারেয়া নখলার তৃতীয় শিক্ষা হচ্ছে মুসলিমদের একে অপরের প্রতি ভালোবাসা থাকা খুব জরুরি নবীজ সাল্ল আলি ওয়াস্লাম দুইজন মুসলিমকে ফিরে পাওয়ার আগ পর্যন্ত বন্দী কাফিরদের ছেড়ে দিতে অস্বীকৃতি জানান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 তখন পর্যন্ত কুরাইশরা আরব গোত্রের মাঝে বেশ উঁচু অবস্থানে ছিল তাদের আরবের প্রধান হিসেবে গণ্য করা হতো। তারা ছিল কাবার রক্ষক আর তাই আরবের অন্যান্য গোত্রদের মাঝে তাদের প্রতি বিশেষ ধরনের সম্মান ছিল রসল সাল আলহিউ এই ধারণাটিকে ভেঙে দিতে চেয়েছিলেন তিনি সবাইকে জানিয়ে দিলেন এই অঞ্চলে কুরাইশদের একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মুসলিমরা আছে আর এই সারিয়াগুলো যে কেবল বহিশত্রুর উদ্দেশ্যে একটি বার্তা বহন করত তা নয়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 দুই নম্বর শিক্ষা রসুল্লাহ সব গোত্রের সাথে যুদ্ধে জড়াননি কিছু গোত্রের সাথে তিনি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়ে তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেন। তখন মুশ্রিকদের সাথে সন্ধি চুক্তি করার অনুমতি দেয়া হয়েছিল যেমন বনু বনুদামরা ও জুহাইনা গোত্রের সাথে আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লাম চুক্তি করেন বনুদামরা গোত্রের অবস্থান ছিল মদিনার বেশ কাছেই এই গোত্রের সাথে চুক্তির ফলে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 কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলহাম যখন বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করলেন তখন সেই গোত্রগুলোর সাথে কোরাইসদের আর মিত্রতা থাকল না এই কারণে আরবে কোরাইসদের চলাচল এবং কাফেলা বাণিজ্য ধীরে ধীরে অনিরাপদ হয়ে পড়ে তিন নম্বর শিক্ষা সারিয়াগুলো প্রেরণের আরেকটি বড় উদ্দেশ্য ছিল কোরাইসদের উপর একটি অর্থনৈতিক যুদ্ধ চাপিয়া দেয়া অধিকাংশ সারিয়া কোরাইসদের কাফেলা দখল করার জন্য পাঠানো হয়েছিল এই কাফেলাগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য কুরাইশা আরও বেশি বেশি করে অর্থ খরচ করা শুরু করে ফলে তাদের অর্থনীতিতে চাপ পড়ে ইসলামী ফিকা অনুসারে যখন কোন মুসলিম রাষ্ট্র অন্য কোন রাষ্ট্রের সাথে যুদ্ধাবস্থায় থাকে তখন শত্রু সম্পদ ও রক্ত মুসলিমদের জন্য হালাল হয়ে যায় এই সারিয়ার মাধ্যমে রসুল্লা সাল্ল আলী আসাল্লাম কুরাইশদের অর্থনীতিতে আঘাত করেন এটি ছিল কুরাইশদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ বদের যুদ্ধে সূচনাই হয়েছিল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 মোদিনার আনসারদের সাথে চুক্তি ছিল তারা মোদিনাকে প্রতিরক্ষা করবেন মোদিনার বাইরের অভিযানে অংশ নেবার জন্য তারা বাধ্য ছিলেন না তাই নবীজিসাল্লু আলিহাস্লাম শুধু মোহাজির সাহাবিদের এইসব অভিযানে প্রেরণ করেন তবে আনসাররা এই চুক্তির ধারা অনুসারে কেবল মোদিনার ভেতরেই তাদের জিহাদ সীমাবদ্ধ রাখেননি বরং তারা মোদিনার বাইরে গিয়ে জিহাদে অংশ নিয়েছিলেন রসুল্লাহ আলি হাসলাম তাদেরকে মোদিনার বাইরে জিহাদে অংশ নিতে বাধ্য করেননি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 দেখা যাচ্ছে মোহাম্মদ আসলে ইয়াস্ত্রিফ অর্থাৎ মদিনায় শক্ত স্থান করে নিয়েছে এবং সে আগাম বাহিনী প্রেরণ করেছে সে এখন গনিমত হিসাবে তোমাদের সম্পদ চায় সুতরাং তার পাশ থেকে অতিক্রম করার সময় অথবা হামলা করার ব্যাপারে সাবধান হয়ে যাও কারণ সে এখন এক হিংস্র সিংহের মতো। সে তোমাদের প্রতি অনেক ক্রুদ্ধ কারণ উটের খুর থেকে পরজীবী পরিষ্কার করার মতো তোমরা তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলে আল্লাহর কসম তার সাথে জাদুকর করাছে আমি শয়তানকে তাকে এবং তার সঙ্গী সাথে সবসময় সাথে দেখেছি নিশ্চয়ই তোমরা অবগত আউস এবং একজন শত্রু যে অন্যান্য শত্রুদের সাহায্য গ্রহণ করেছে रेईनड मीडिया प्रजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉ रईनड मीडिया डट अथवाब्ल्यू raindropsmedia डब्ल्यू डट फेसबुक डट कम अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट